সালামুক وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشَر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة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 وفي لفظ، فإنه لا مثل له أخذ الإمام أحمد في المسلد والنسائي في السنن الكبرى والبيهقي في شعب الإيمان تنظيم الأمة في مدرسة عربية شكار رابطة كريجية الجامعة السعودية في مغلدش إلى أي আজকের এই ওলা মামা সাহেবদেরকে নিয়ে আয়োজিত ইফতার প্রোগ্রাম ইফতার প্রোগ্রামের সম্মানিত সভাপতি তঞ্জিমুম্মা ফাউন্ডেশনের সম্মিত চেয়ারম্যান পদিয়াত শেখ হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল আজকে আলোচনা উপস্থিত সারা বাংলাদেশের শহীদ সন্না ও দাওয়াতের সিফাহ সিফাশালা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 কমই হয়ে থাকে এবং উপস্থিত যারা অংশ গ্রহণ করেন তারাও ইফতারের আগেই উপস্থিত হন বেশিরভাগ ক্ষেত্রে যাই হোক আজকের আলোচনায় মূলত আমরা যে বিষয়টি নির্ধারণ করেছিলাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আহওয়াল সেলফ ফি শাহরি রমদান রমদান মাসের সেলফে সালেহীন কিভাবে তাদের সময়টুকু কাটাতেন এটি আমাদের যারা একেবারে অপরহার্য বিষয় ছিল কিন্তু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 মাদান মাসের সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন সিয়াম পালন করতে বলেছেন এবং এই সিয়াম পালন করার জন্য আল্লাহ সুবাহর আলি করিম এবং সুল্লা হারিসের মধ্যে প্রায় সাত থেকে আটটি অবজেক্টিভ গোল বা উদ্দেশ্য লক্ষ্য উল্লেখ করেছেন এই সিয়াম পালনের মাধ্যমে যেই লক্ষ্যে আমরা পৌঁছতে চাই বা যে লক্ষ্যে সিয়াম আমাদেরকে পৌঁছাতে চায়। কিন্তু সেই সিয়াম কি আসলে আমরা পালন করছি যে সিয়ামের মাধ্যমে আমরা লা আল্লাহ কুমতার তাকুন তাকুয়ার গোল তাকুয়ার যেই টার্গেট আমাকে দেওয়া আছে সেই টার্গেটে আমি পৌঁছতে পারব সেই সিয়াম কি আমি পালন করছি যেই সিয়ামের মাধ্যমে আমি সত্যিকার ধৈর্যের যেই প্রশিক্ষণ আমাকে দেওয়া হচ্ছে সেই প্রশিক্ষণ লাভ করতে পারব যেখানে আল্লাহ সুবাহ তারা বলেছেন ইন্নামাই আফা সোহাবির আই রাহু বেগাইর হেসাব যে দশ জোশীরদেরকে আল্লাহ হব্বুর আলমিনতের দিন হিসাব ছাড়াই আল্লাহ সব মাহান তারা তাদের প্রতিদান পূর্ণ করে দেবেন তাফসিরের মধ্যে আহলুদ তাফসিরগণ বলেছেন এখানে শুধুমাত্র রোজাদারদেরকে বোঝানো হয়েছে আশা এমন যেহেতু সিয়ামের মাধ্যমে তারা দর্জির এই টার্গেটে গন্তব্যে পৌঁছার জন্য কাজ করবে. আমরা কি আদৌ সেই সিয়াম পালন করতে পারছি খুব সংক্ষেপে আমাদের সিয়াম নিয়ে একটু পর্যালোচনা করি क्तिगत पर्ोचना नय सलफे सालिहन पर्ोचना सालफगन यह सियाम पालनकारी व्यक्ति तीन भागे भाग करागे भाग करा सियाम पालन करे भागर मदी पढ़ी तरह बुझे सहज हो सियामर मध्यमे आदो की जोल दे टार्गेट दिया टार्गेट आम पहुंचते पर प्रथम प्रकार हमचे सहज सबसे हल्का सियाम এটি মেমুরি মে মাহারান রহমতুল্লা আলাই তািদের মধ্যে নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন আপনারা যারা জানেন তার ইতিহাস সম্পর্কে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিদের একজন ছিলেনের পর প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন মেমুরি মাহারান তিনি বলেন সবচেয়ে সহ সিয়াম হচ্ছে সবচেয়ে হালকা সিয়াম হচ্ছে এই সিয়াম পালন করবে আপনি আর তাম খাবার থেকে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 আপনি ইসলামের যত কিতাব আছে সবগুলো কিতাব খুলেন তাহলে আপনি দেখতে পাবেন যে সিয়াম বঙ্গকারী যে বিষয়গুলো সে বঙ্গকারী বিষয়ে সমস্ত বিষয় উল্লেখ করা ওলামাই ক্রামের মত খাবার খাওয়া তো খাবার থেকে তো আমরা বিরত আছি আমাদের সিয়াম হয়ে গেল আর একটা হচ্ছে আশ্বর পান করা যে কোনো ধরনের পানীয় পান করা পানীয় থেকে আপনি বিরত থাকলেন সিয়াম প্রায় শুদ্ধ এরপরে উল্লেখ করা হয়েছে জেমা আর জেমা শব্দটা এখানে শুদ্ধ নয় তারপরেও শেখের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে যেটা সেটা হল মূলত যৌন যত চাহিদা আছে সে নিজেকে বিরত রাখা চার নম্বর যে পয়েন্টটি উল্লেখ করা হয়েছে সেটা হল হাইদ ওফাস নারীদের জন্য হাইদ অথবা রক্ত বা শ্রাদ শুরু হওয়া এ চারটি কারণে সিয়াম নষ্ট হয়ে যায় আর সিয়াম নষ্টকারী কোন বিষয় সকল ইসলামের মধ্যে কোথাও উল্লেখ করা হয়নি কিন্তু আল্লাহ নবী সাল্লাহাম ইয়ুসাল্লাম হাদিস যখন দেখবেন হাদিসের পৃষ্ঠাগুলো যখন খুলবেন তখন আপনার কাছে দেখা যাবে যে না সিয়াম নষ্ট করে দে না সিয়ামের সব কিছু ধ্বংস করে দেয় বরং এই সিএমের কোন প্রয়োজনই নেই আল্লাহ নবী সাল্লাহসাল্লাম এই ধরনের পাঁচটি কাজের কথাগুলি করেছেন তাহলে এখন আমি একদিকে সিয়াম পালন করছি আহ সিয়াম শুধু পানাহাত থেকে শুধু যৌন চাহিদা পূরণ থেকে শুধুমাত্র নিচক বাহ্যিক লৌকিক যে সমস্ত কাজ আছে সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে আমি আমার সিয়াম পালন করে যাচ্ছি এটা তো সবচেয়ে সহজ সিয়াম সবাই যে কেউ পালন করতে পারেন এই সিয়াম পালন করার জন্য আমাদের কাছে হাদিসগুলো রয়েছে কিন্তু হয়তো নিবিড় ভাবে গভীরভাবে এই হাদিসগুলোকে আমরা পর্যবেক্ষণ করিনি চিন্তা করিনি আবু হাজার মধ্যে আল্লাহ নবী সাল্লাহ স্বাস্থ করেন ম্যান না বিয়েদা কোন প্রয়োজন নেই সে তারপর ত্যাগ করুক দেখুন প্রয়োজন আছে কি না আল্লাহ আমার যে সিয়াম আহ সিয়াম যেটি আমি পালন করে যাচ্ছি মানাহাত থেকে বিরত থেকে এটা আল্লাহ রাব্বুল আলমীর খুব বেশি প্রয়োজনীয় কারণ এই অবজেক্টিভে আমাকে পৌঁছানোর জন্য এই গোলে নেওয়ার জন্য মূলত সিয়াম অবাহবুল আলমিন আমার উপর আপনার উপর খরচ করেনি ফলে এটাই বাস্তবতা এখানেই বাস্তবতা সেটা হচ্ছে এই দশ বছর বিশ বছর তিরিশ পঁচিশ বছর সিয়াম পালন করে যাচ্ছি আমরা কিন্তু সিয়ামের মাধ্যমে আমাদের অন্তর মধ্যে আল্লাহ রব্বুল আমিন ওই তাকুয়াটুকু আসেনি যে তাকুয়ার মাধ্যমে আমি হারাম থেকে নিজেকে বিরত রাখতে পারি যে তাহলে আমি যে বিদুইন রাখাল আমি দিনার রহমতুল্লাহ বর্ণনা করতেছেন তাবিদের মধ্যে তিনি নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন যিনি সাহায্য চলাপ করেছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনি দিনার রহমতুল্লাহ বন্যা করেন তিনি বলেন যে আমরা একদিন অমরুল খতাবরী আল্লাহ আলমের সাথে মক্কার উদ্দেশ্য ওরা করার জন্য যাচ্ছিলাম প্রতিমধ্যে মরুভূমিতে এবং খতাবরী আল্লাহ আমাদেরকে বললেন আমরা এখানে আজকে অবতরণ করবো অবতরণ করার পর অমরুল আল্লাহ তালু মরুভূমির অন্ত দূরেই দেখতে পেলেন একটি সাগরের পাল বড় ধরনের মেষের পাল দেখতে পেলেন আল্লাহ তালাহু বললেন চলো এই মেশের পালের সেখানে গিয়ে আমরা দুগ্ধ দোহন করে আমরা পিপাসা মিটাই এবং খতাবরী আল্লাহ আল সেখানে গেলেন গিয়ে দেখতে পেলেন একজন রাখাল রাখালকে দেখে প্রশ্ন করলেন যে রাখাল আমরা মুসাফির দুধ থেকে এসেছি আমরা ক্ষুদার্ত বিপাশা তাই তোমার কাছে আমাদের একটা আবেদন সেরা হচ্ছে আমাদেরকে তোমার এই যে ছাগল আছে ছাগলের দুগ্ধ দুণ করতপক্ষে আমাদের বিপাশা মিটানোর ব্যবস্থা করো রাখাল ব্যক্তি এবং খত্তাপের দিকে তাকিয়ে থাকলেন একটু পরে বললেন আমি দুঃখিত মুসাফির এই যে সাগর দেখতে পাচ্ছ মালিক আমি নই এর একজন মালিক রয়েছে আমি কেবল রাখাল আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র দেখার এগুলো লালন পালন করা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কোন দায়িত্ব আমাকে দেওয়া হয়নি সুতরাং আমি তোমাদেরকে এখান থেকে দুধ দহন করে পান করানোর কোনো ব্যবস্থা আমার নেই আমি পারবো না এই অনুমতি আমাকে দেওয়া হয়নি আমরা হতবাক হলেন রাখাল ব্যক্তি কথা বলতে পারে। एक प्रश्न करलते चाहिए अवस्था जानार्जी शुनोर तुम्हें प्रयोजन मूल्य परशोध कर मालिक कलिक तो तुम्हारे प्रयोन सूतर तुम्हें कि मन करो ना प्रयोजन पूरण करा दरकार आज तुमसे प्रयोजन पूरण कर मत व्यवस्था आमा के तो तुम मालिक देखे क्यों तुम्हें আমাদেরকে এই বিপাশার মুহূর্তে কষ্ট দিচ্ছ আমাদের কথায় তুমি শুনছো না মুসাফির ব্যক্তির দিকে তাকিয়ে রাখাল ব্যক্তি বলে মুসাফির তোমার বক্তব্য যদি এটি হয় তাহলে আমি তোমার কাছে জানতে চাই আই নৌ ন আল্লাহ কোথায় আল্লাহ কোথায় তুমি সেটা আমাকে বলে দাও আল্লাহ রাব্বুল আলম তো আমাকে দেখছেন আমি যেই কাজ করছি অথচ আমার এর অনুমতি নেই এই করতে পারি। ব্যক্তিদের অন্তরের মধ্যে যদি রাখাল ব্যক্তি পৌঁছতে পেরেছে আমি আশা করবো সত্যিকারগন সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লাহাল লেকুমটা তাপুন জন্য তাহলে আমরা এই তাকুয়ার গন্তব্য পৌঁছতে পারবো অন্যথায় শুধুমাত্র আহবাল সিয়াম সবচেয়ে সহজ সিয়াম আমরা পালন করা যাব এটি আমি প্রথম প্রকার বললাম দ্বিতীয় প্রকার সিয়ামের ব্যাপারে কি বলেছেন আপনি দেখেন এটি আপনি একাধিক সালফদের থেকে লতাইফুল মারবির মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেন যে সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট সিয়াম হচ্ছে হালাল। والفطر على الحرام হালাল বস্তু থেকে আপনি সিয়াম পালন করলেন বিরুদ্ধ থাকলেন আর হারাম বস্তুর উপর আপনি ইফতার করলেন হারাম বস্তুর উপর আপনি সিয়াম কে নষ্ট করলেন এই যে সব চরিকৃষ্ট তো সিয়াম আজকে বাস্তবতার দিকে তো তাই আমি হালাল বস্তু থেকে সিয়াম করে যাচ্ছি হালাল বস্তু থেকে আমি বিরুদ্ধ থেকে যাচ্ছি আমার বন্ধুগণ গরের মধ্যে আপনার যে খাবার আছে সেটি হালাল গড়ের মধ্যে আপনার যে পানীয় আছে সেটি হালাল গরের মধ্যে আপনার বৈধ হালাল গড়ের মধ্যে আপনার জন্য যা রাখা হয়েছে সবই হালাল যেগুলো হালাল করা আছে সেগুলো থেকে আপনি বিরত থাকলেন সেগুলোকে আপনি পান করলেন না খেলেন না কিন্তু আপনি ইফতার করলেন হারাম বস্তুর মাধ্যমে হারাম বস্তু দিয়ে আপনি ইফতারের মধ্যে লিপ্ত হলেন অথবা হারাম বস্তু হারাম কাজের মাধ্যমে আপনি আপনার সিয়ামকে নষ্ট করলেন তাহলে আপনার এইটি সিয়ামটি হচ্ছে মূলত সবচেয়ে নিকৃষ্ট সিয়াম দেখবেন আপনি অনেক কিছু ইফতারের বিশাল আয়োজন পুরাটাই হারাম আয়োজনের মাধ্যমে ভরপুর করে রেখেছে আজকে তো ইফতারের আয়োজন করা হয় তাকে সোশ্যালভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন প্রেক্ষাপট দিয়ে এমনকি ব্যবসায়িকভাবেও আজকে ইফতারের আয়োজন করা হয় ইফতারের উদ্দেশ্যই পুরাটা ভেস্তে গেছে নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লা ইসলাম রমদান মাসের সবচেয়ে ফজিলতের যে কাজটির কথা উল্লেখ করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের কাজ ছিল মানে ফত্তর শাহ ইমান যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে কিন্তু সেই অবজেক্টিভ আমরা অন্যদিকে নিয়ে গিয়েছি এখন তফতির উৎসাহ রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর টার্গেট মূলত না টার্গেট হচ্ছে সেখানে হয়তো কোথাও ব্যবসায়ী অথবা কোথাও রাজনৈতিক অথবা কোথাও সোশ্যাল অথবা কোথাও অন্য কোনো উদ্দেশ্য মানে অন্য উদ্দেশ্যে আমরা মূলত ইফতারের মধ্যে ইফত হয়ে যাচ্ছি ফলে আমাদের ইফতারের উদ্দেশ্য পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই হারাম ইফতারের উপর অনেক সময় দেখা যায় যে আমরা হারাম খেয়ে ইফতার করছি অনেকে দেখা যায় সারাদিন সিয়াম পালন করছে তিনি পদভ্যাস ধূমপান করে সিগারেট ধরায় এরপর তিনি ইফতার করছেন তা আপনি সারাদিন পর্যন্ত কেন কোন কারণে কোন জিনিস আপনাকে পানাহার থেকে সারা দিন আপনাকে বিরত রাখলো। কোন জিনিস আপনাকে সকল প্রকার কাজ থেকে সিয়ামের কাছ থেকে আপনাকে বিরত রাখলো সেটাকে আপনি একটু চিন্তা করে দেখেছেন যদি গভীর চিন্তা করতে পারতাম তাহলে আমি এই কাজ করতে পারতাম না যে আল্লাহ রাব্বুল আহমিনের ভয় আপনি নিজের বৈধ পানাহারকে পরিহার করতে পেরেছেন সেই আল্লাহ রাবুল আলমিনের ভয় তো আপনাকে হারাম কেউ পরিহার করত কিন্তু হারাম কাজের উপর নিজেকে গ্রেফতার করলেন এটি অব্যাহত সিয়াম নিকৃষ্ট সিয়াম আল্লাহ নবী সাল্লাহাম এবং একটি হাদিস বলেছেন হাদিসটি ইমাম আহমদুল রহমতুল্লাহ মুসাদেমদি বর্ণনা করেছেন আহমদ শাকির রহমতুল ইসামদকে গ্রহণযোগ্য বলেছেন হাসান লেগাই বলেছেন এটি দুইজন মহিলার ব্যাপারে বলা হয়েছিল আল্লাহ নবী সাল্লা উসলাম যাচ্ছিলেন এমন সময় এই দুজন মহিলা এর কথা জানানো হল সিয়ামের কারণে পিপাসায় কাতর হয়ে দুর্বল হয় প্রায় মৃত্যু মুখ হয়ে গেছে মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে এত কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে আল্লাহ নবীলা তাদের বিষয়টি জানলেন জানার পরে বললেন আম্মা থা আহমা যে এই দুজন মহিলা সিয়াম পালন করেছে ওই সমস্ত বস্তু থেকে যা আল্লাহব্বুল আলমিন তাদের জন্য হালাল করেছিল তা থেকে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 যে এই মজলিসেই বসি না কেন সেটা আলেমদের মজলিস বলেন অথবা জাহেদের মজলিস বলেন রাগ করবেন না আপনারা প্রায় সকল মজলিসের মধ্যেই মনে হয় যেন মজলিসে বসেছি না মজলিস বসেছি গিবতের মজলিস ভারতবর্ষের এক আলেম অনেক বড় আলেমদের মধ্যে একজন নাম বলব না তিনি বলেছেন এটি হচ্ছে এমন একটি গুণা যে গুণা বেলেজ্দত সকল প্রকার গুণার মধ্যে কিছু না কিছু লিজদাত রয়েছে কিছু না কিছু স্বাদ এটা এমন গুণা যে একেবারে বিশ্বাদ এই গুণার মধ্যে কোনো স্বাদই নেই কারণ এর মাধ্যমে আপনিও কোন সামান্যতম করে বেনিফিট লাভ করতে পারেননি আবার যার আপনি এই পরনিন্দা করলেন সমালোচনা করলেন তার তো করতে পারেন। তার কিছুই করতে পারে। আজকে সেটাই আমরা করে যাই ফলে শ্রিয়াম পালন করে যাচ্ছি আমরা ঠিকই কিন্তু শিয়ামের গন্তব্যে আমি কিভাবে যাব আমাদের শ্রিয়াম আগেই নষ্ট হয়ে রয়েছে আমার বন্ধুগুলো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 দার ব্যক্তির কথা যে বলেছেন সফিসারে তারা হচ্ছে সর্বোত্তম সিয়াম পালন করলিয়ার মুফতির যে ব্যক্তি সকল প্রকার সিয়াম বঙ্গকারী কাজগুলো থেকে নিজেকে বিরত রাখল বন্ধুগণ সিয়াম বঙ্গকারী কাজগুলো দুবার অনেক দীর্ঘ আলোচনা আলোচনার কোথাও মানে থামার সুযোগ নেই বলারও সময় নেই মুফত্তিরজগুলো দুবাগ স্বভাব রয়েছে সিয়ামের প্রকৃত টার্গেটকে ধ্বংস করে দেয় এই ধরনের শিয়ামঙ্গি বিষয় সেগুলো রয়েছে সকল প্রকার এই মুফাত থেকে সিয়াম বঙ্গকারীর কাছ থেকে আপনাকে বিরত থাকতো নম্বর ওয়ান টু হচ্ছে শুধুমাত্র আপনি মোফাতিরত থেকে বিরত থাকবেন না বরং সকল প্রকার হারাম কাজ থেকে অপরাধের কাছ থেকে আপনাকে বিরত থাকতে হবে গুনার কাছ থেকে বিরত থাকতে হবে বন্ধুগণ গুনার কাজ থেকে আপনি বিরত থাকবেন কিছু কিছু কাজ আছে এমন গুণা যেটি আসলে আপনি গুণা কিনে সেটাও জানেন না আমি আপনি অনেকে মনে করি যেটা গুনেই জানেন যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দেই বিরত থাকবে দেখেন আল্লাহাদ মধ্যে কি বলছেন সিয়াম শুধুমাত্র খাবার এবং পানীয় থেকে বিরত থাকার নাম নয় তোমাদেরকে জানতে হবে প্রকৃত যে সিয়াম তোমাকে দেয়া হয়েছে যে গুড় তোমাকে পৌঁছানোর জন্য বলা হয়েছে সেই সিয়াম হচ্ছে মূলত এখানেই সেটি হচ্ছে মিনাল্লাহ বেহুদা কাছ থেকে নিজেকে বিরত রাখবেন অষ্টির কাছ থেকে নিজেকে বিরত রাখবেন তারপর আল্লাহ নবীলাম এই বেহুদা কাছ থেকে আপনাকে বিরত থাকতে একটা উদাহরণ দিচ্ছেন একটা প্রশিক্ষণ দিচ্ছেন সরাসরি গালিকে রাজ করে তোমার সাথে দুর্ব্যবহার করে তোমার সাথে মূর্খতা পূর্ণ আচরণ করে তাহলে তখন তুমি প্রশিক্ষণ দিচ্ছে না তাই আপনার এই কি মূলত সকল প্রকার মাসি মহারামাত থেকে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে এখানে আরেকটি পয়েন্ট রয়ে গিয়েছে মহারামাথের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গিয়েছে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 তাহলে আপনার এই শিয়াম মূলত ওই থেকে আপনার এই সিয়াম বেরিয়ে গিয়ে অন্য পর্যায়ে পৌঁছে যাবে যেটি সত্যিকার আল্লাহ যে সিয়াম সে সিয়াম পালন করা হবে না বন্ধুগণ আমাদের হাতে আর সময় শুধু আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করবো সেটা হল এই সারহীন রমদান মাসে যে কাজগুলো করতেন এগুলোকে ওলামাইক রাম বই আকারে বিভিন্নভাবে আলোচনা করেছেন বিভিন্ন বক্তব্য রয়েছে আমাদের কাছে এখানে একটা নোটও রয়েছে যদি কারো সুযোগ থাকে তিনি ফটোকপি করে নিতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট কিন্তু আমরা আলোচনা করতে পারিনি কিন্তু আমি যেটি বলবো সেটা হচ্ছে এই রমদান মাসের সলফেস আলহীন এই রমদান মাসকে কোরআনের মাস হিসেবে যেভাবে মূল্যায়ন করতেন সত্যি কথা হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরো গভীরভুক্ত হৃদায়তের জন্য একটি মতো কিতাব যেটি আল্লাহ আলম বার বার হৃদায়তের কথা বলে উচ্চারণ করে যে কিতাবটি আমাদের কাছে প্রেরণ করেছেন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 আমি কথা বলছি না যেটা চেষ্টা করছেন ভুল কাজ এটি শুদ্ধ কাজ নয় আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা বলো এই আরেক দল লোক আমাদের মধ্যে এসেছে ঠিক আছে আরেক কোরআন আল্লাহ রাব্দুল আলমী এত শেফা বলেছেন এত আরোগ্য বলেছেন কোরআন দিয়ে তাবিজ দিকে কোরআনকে কেউ বুকে কেউ পায়ে কেউ মাথায় বিভিন্ন জায়গাতে ঝুলিয়ে টুলিয়ে আমরা কোরআনের মাধ্যমে নিজেদের ব্যবসায়ের পথ বের করে নিয়েছি কিন্তু খেদায়তের জন্য কোরআনে করিমকে আমরা নিজেদের জন্য কোন দিন গ্রহণ করার চেষ্টা করিনি হতবাই খুব বিষয় আলেমদেরকে আপনি লক্ষ্য করবেন যেখানে আলেমরা আছেন আপনারা রাগ করবেন না আমার উপরে সন্তুষ্ট হবেন না যদি জিজ্ঞেস করি যে একটা তফসিল অন্তপক্ষে তফসিল জ্বালালাই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন কিনা হয়তো অনেকেই না বলতে হবে হ্যাঁ বলার সুযোগ হবে না কিন্তু জিজ্ঞেস করবো না আমি তাহলে আল্লাহ সেভাবে বুঝতে পারিনি আরে আল্লাহর কিতাবকে যদি উপলব্ধি করতে না পারি কোরআনে করিম আল্লাহ রবীন্দ্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন দুটি জঘন্যতম ক্ষতি হয়ে যাবে যে ক্ষতি আমাদের এই পার্থিব জীবনের জন্য মহা ক্ষতি কোরআনের মধ্যে বলে দেওয়া আছে আমার নিজেরা আবিষ্কার করার প্রয়োজন নেই হৃদায়ত থেকে মাহরুম যারা নিজেদেরকে আলেম পরিচয় দিচ্ছে নিজেদেরকে আলেম সাজাচ্ছে নিজেদেরকে বিভিন্ন জায়গায় আলেম হিসেবে তুলে ধরছে কিন্তু হেদায়ত থেকে কোরআনের থেকে মাহরুম সুন্নার হৃদায়ত থেকে মাহরুম এর কারণ কি একটাই কারণ সেটা হলো যেহেতু কোরআনকে উপলব্ধি না করার কারণে তার অন্তরের মধ্যে লেগে আছে সে আল্লাহর কিতাব আর গুছেনা এখান থেকে পারে না। হেদায়তাম এই কোরআন থেকে ছাড়া হৃদায়ত হেদায়ত নেই আপনি যতই সিলেবাস তৈরি করা করেন না কেন আজকে সিলেবাস অনেক প্রত্যেক দল গ্রুপ নিজেদের সিলেবাস তৈরি করে নিয়েছে প্রত্যেকে নিজের মন গোড়া তৈরি করা বক্তব্য দিয়ে মানুষদেরকে হৃদায়তের কথা বলছেন কিন্তু কোরআনের বক্তব্য দিয়ে হেদায়ের কথা বলছেন না কোরআনের দিকে সম্পৃক্ত হতে বলছেন না এখানেই বড় ধরনের মিস্টেক রয়েছে কোরআনের সাথে উম্মাকে সম্পৃক্ত করুন যিনি দাওয়াতি কাজ করছেন বন্ধুগান আপনারা দাওয়াতি কাজ করছেন বা কাজ করছেন কোনো সন্দেহ নেই সবচেয়ে উত্তম কাজ আল্লাহরের জমি সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ দাওয়াতি কাজ আপনি করছেন কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে কোরআনের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করবেন কোরআন থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করবেন না উপলব্ধি না করে তাহলে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে তাদের মধ্যে বৈষম্য তৈরি হবে মত তৈরি হবে বিভিন্নতা তৈরি হবে দেখেন না আলেমদের মধ্যে কোরআনে আয়াত নিয়ে পর্যন্ত কত ধরনের বক্তব্য তারা দিচ্ছেন কেন সত্যিকার উপলব্ধি করার কথা ছিল সালফেস আলহীন যেভাবে উপলব্ধি করেছেন তার আঙ্গিকে আমরা উপলব্ধি করার জন্য উপলব্ধি করার জন্য কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করতেন আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি আর এই কাজটি যদি আমরা করতে না পারি তাহলে ইয়ামত উদ্দিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে একটি আপিল করবেন আল্লাহ আব্বুল কাছে একটি অভিযোগ করবেন সে অভিযোগে আমরা অভিযুক্ত হয়ে যাবো অকাল রসুর কাছে বলবে কোরআন রেখে এসেছিলাম আমার সেই সম্প্রদায়ের লোকেরা এই কোরআনকে তারা পরিত্যায্য করেছে বর্জন করেছে গ্রহণ করেছে কোরআন বর্জন করার মাধ্যমে আমাদের সম্মান নেই আমাদের সম্মান কোরআনকে গ্রহণ করার মাধ্যমে কোরআনকে উপলব্ধি করার মাধ্যমে বন্ধুগণ তাই আসুন আমরা কোরআনে মাসে সারফে সারহিক যেভাবে আমল করেছেন সেভাবে নিজেদের আমলকে আর একটু সাজাই আরেকটু চেষ্টা করি আল্লাহবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ সবাই রমদান মাসে আমাদের সকলের দোয়া সমস্ত নেক আমল সবগুলো আল্লাহবুল কবুল করুন এবং আমাদেরকে রমদান মাসে যে বাকি সময়গুলো আছে সেগুলোর জন্য আমরা সত্যিকার ভাবে কাজে লাগাতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন হ্যাঁ জা বসল্লাহমী মাহমুদ আল্লাহ আলহিউ আসালি ওসাল্লাম